বাংলা মানবতা সমাধান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 আং তুসি বাহুম ফিত না ইয়ুসি বাহুম আদা আবুল আলিম পিস বাংলার সারা বিশ্বের সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের আলোচনায় আপনাদেরকে অভিনন্দন ও স্বাগত জানাচ্ছি সুন্নাতের মূল্যায়ন এই শিরোনামে আপনাদের সামনে বেশ কিছু পর্ব ইতিমধ্যেই পেশ করেছি তারই ধারাবাহিকতায় আজকেও এ বিষয়ে আমরা আলোচনা পেশ করবেন শা আল্লাহ ইল্লা বিল্লাহ আলিহি তাল তো সুন্নাতকে মূল্যায়ন না করার অন্যতম একটি কারণ সেটা হল সুন্নাতের বিপরীত বেদাতকে গ্রহণ করা সম্মানিত উপস্থিতি তহসিদের বিপরীত যেমন শির তেমনি সোননাথের বিপরীত হলো বিদাত সমাজে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন এবাদতে বিদাতের আধিক্য অসংখ্য বেদাত চালু থাকার কারণে অসংখ্য মানুষ সুন্নাত থেকে দূরে রয়েছে সে সোননাথকে মূল্যায়ন করতে পারে না বরং সুন্নাতের সবচেয়ে বড়ো শত্রু মূল্যায়ন করে থাকে অথচ বেদাত জঘন্যতম একটা অপরাধ ইসলামের দৃষ্টিতে আমরা আকিদাগতভাবে বিশ্বাস করব এই মর্মে যে সুন্নাতের সবচেয়ে বড় শত্রু হল বেদাত আর বেদাতকে বর্জন করার পরে আমি যদি সোননাথকে মেনে নিয়ে মূল্যায়ন করতে পারি তবেই কাল কি মাঠে আমরা নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের সুপারিশ পেয়ে ধন্য হব এবং কাউসারের পানি পান করে পরিতৃপ্ত হবো ইনশাআল্লাহ আসুন বেদাত সম্পর্কে আমাদের সমাজে যে ভুল ধারণা প্রচলিত আছে যে কথা প্রচলিত আছে সে সম্পর্কে আগে আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা করি মূলত অধিকাংশ মানুষই বেদাঁতের সংজ্ঞা বুঝে না বরং বেদাত কথাটা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মুখ নিঃসৃত হলেও এটাকে মানুষ ভয় পায় ঘৃণা করে বেদাঁতের কথা বললেই এক শ্রেণীর মানুষ তাকে সহ্য করতে পারে না মূলত বেদাত সম্পর্কে তার জ্ঞান নেই এই সুন্নাতকে প্রত্যাখ্যান করে সুন্নাতকে বাদ দিয়ে সে বেদাতকে গ্রহণ করে থাকে বেদাত শব্দটি বিদ্ন শব্দ থেকে উৎপত্তি বেদাত শব্দের আবিধানিক অর্থ হল নতুন আবিষ্কার ওলামা একরাম বলেছেন মা আহদাসা আলা ওয়রে মিসালিন তা বিকিন যেটা পূর্বে ছিল না পরে সৃষ্টি হয়েছে তাকেই শাব্দিক অর্থে বেদাত বলা হয় অনেক কিছুই পূর্বে ছিল না নতুন হয়েছে যে কোনো জিনিসই বেদাত যেমন ঘড়ি পূর্বে ছিল না পরে হয়েছে এটা একটা বেদাত চশমা পূর্বে ছিল না পরে হয়েছে বেদাত পৃথিবীতে নতুন যত আবিষ্কার হয়েছে শাব্দিক অর্থে সেগুলোকে বেদাত বলা হয় কিন্তু শরীয় কোন জিনিসকে কাকে বেদাত বলে থাকে সেটা আমাদের জানতে হবে পবিত্র কোরআন এবং সই হাদিসে বেদাতের আবিধানিক অর্থটিও এসেছে পারিভাষিক অর্থটিও এসেছে এজন্য আমাদেরকে এই শব্দটির অর্থ এবং তার বুঝ সম্পর্কে আগে উপলব্ধি করতে হবে জানার চেষ্টা করতে হবে বেদাত হল আবিধানিক অর্থে যে কোনো আবিষ্কারী বেদাত যা আগে ছিল না পরে হয়েছে সেটা বেদাত এই অর্থে পবিত্র কোরআনে দুইটি আয়াত বর্ণিত হয়েছে আল্লাহর রব্বুল আলমিন মোহাম্মদ সাল আলহি আসাল্লামকে লক্ষ্য করে বলছেন সুরাতুল হাক নয় নম্বর আয়াত মা কুন্তুবিদ আমিনার রসুল আমি রসুলদের মধ্যে আমি নতুন রাসুল নই ইতিপূর্বেও রাসুল এসেছিলেন তাহলে বিদ শব্দটি আল্লাহ রাবুল আলম ব্যবহার করেছেন অর্থাৎ নতুন অর্থে ব্যবহার করেছেন এর আগেও যে রসুল এসেছিলেন নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম যে নতুন রাসুল নন এজন্য শব্দটি দ্বারা উল্লেখ করেছেন এখন এই শব্দের অর্থ যদি আপনি আমি বেদাত করতে চাই তাহলে অর্থ তো কি হবে আমি কোনো বেদাতি রাসুল নাই নজিবিল্লা তাহলে আবিধানিক অর্থ শাব্দিক অর্থ পবিত্র কোরআনেও বর্ণিত হয়েছে এই অর্থটি হলো নতুন অর্থে আল্লাহ আবুল্লাহ আলমিন বলছেন সুরাতা একশো সতেরো নম্বর আল্লাহরাব আলমিন বাদী শব্দ উল্লেখ করেছেন অর্থাৎ আসমান এবং জমিন সমূহের প্রথম স্রষ্টা হলেন আল্লাহরাবুল্লা আলমিন নতুন তিনি সৃষ্টি করেছেন ইতিপূর্বে কেউ সৃষ্টি করেনি এই জন্য শব্দ থেকে আল্লাহ রব্বুল্লা আলমিনের পরিচিত বাদে এই বলে তাহলে আমাদের বুঝতে হবে বিদ শব্দটি আবিধানিক অর্থে পবিত্র কোরআনে আসছে হাদিসেও আসছে ওমর রজাল অন্ যখন রসুল্লাহ সাল আলাইসাল্লামের যুগে খণ্ড খণ্ড জামাত চালু ছিল তার আবির নবী মোহাম্মদ সাল আলাইসাল্লাম তিন দিন এই খণ্ড খণ্ড জামাতের অবস্থায় তিনি তিন দিন তেইশ পঁচিশ সাতাশ রমাজানের এই তিন তারিখে জামাতবদ্ধ তারই পড়েছিলেন যদিও বা খণ্ড খণ্ড আকারে জন, তিনজন পাঁচজন সাতজন দশজন এইভাবে আগে থেকেই চালু ছিল যখন নবী মোহাম্মদ সাল আলাইসাল্লাম তিন দিন পড়লেন তখন সবাই রসল সাল আলাইস্লামের সাথে পড়ছিলেন তিনি ফরজ হওয়ার ভয়ে পড়া বন্ধ করে দিয়েছিলেন এটা ওমর রজা আল্লাহনহ যখন দেখলেন যে রসুল্লাহ সাল্লামের যুগে যেভাবে খণ্ড খণ্ড পড়া হতো ওইভাবে আবারও সাহেব কেরাম পড়ছেন তখন তিনি ইমাম নিযুক্ত করেছিলেন দুই জন ইমাম উবায়বনে কাব এবং তামিম উদ্দারি রজাল্লাহকে তারা জন্য এগারো রাকাত ছালাদ পড়িয়ে দেন যেটি বর্ণ রায় এসেছে মত্তা মালিকের মধ্যে আসছে প্রথম খণ্ডের একশো পনেরো পৃষ্ঠায় সহিবুখারের মধ্যে হাদিসটা আসছে দুই নম্বর হাদিস যখন তিনি প্রথম চালু করলেন পরের দিন ফিরে এসে দেখলেন যে একজন ইমামের নেতৃত্বে সবাই একসঙ্গে ছালাত আদায়ী করছেন তখন তিনি এসে বললেন নিয়মাতুল বিদাহাত হাজিহি নতুন কাজটি কতই না সুন্দর তো এই যে চালু করলেন এই জন্য এই শব্দটিকে উমর রজাল শব্দ তারা উল্লেখ করলেন এর অর্থ বেদাত নয় আবিধানিক অর্থে বেদাত তিনি চালু করলেন কিন্তু এই সালাদ তো আগে থেকে চালু ছিল রসুলুল্লাহ সাল্লাম তিন দিন পড়েছেন তার আগেও শাহাবা এখেরাম খণ্ড খণ্ড পড়তেন পরেও যখন তিন দিন পড়া শেষ করলেন তার পরে থেকেই সাহাবাকেরাম আবার পড়া শুরু করলেন তিনি শুধু রসরুল্লা সাল্লামের মতো দুইজন ইমাম ঠিক করে দিলেন সম্মানিত উপস্থিতি তাহলে আমরা বুঝতে পারলাম এটা যে আবিধানিক অর্থে বিদাত শব্দটি কোরআনে যেমন এসেছে হাদিসেও তেমন এসেছে এর অর্থ কী দাঁড়ালো নতুন আবিষ্কার নতুন কিছু চালু হওয়া যদি এর অর্থটি আমরা বুঝতে বা উপলব্ধি না করতে পারি তাহলে আমাদের জন্য দুর্ভাগ্যজনক অবস্থা অপেক্ষা করছে সমানিত উপস্থিতি আমরা একটু বিরতি নিই বিরতির পরেই আমাদের আলোচনা আবার ফিরে আসব ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারাকাতু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 মালিক যা মজবুত করে দেবে ইমান কোরআন ও আধুনিক বিজ্ঞান কাল রাত সাড়ে এগারোটায় আপন সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস বাংলায় এবং জাহান্নাম অবধারিত করে দেন শহীদ জান্নাতে যাওয়ার এবং জাহার নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাহ আল্লাহ তাহেদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাস কিতাব দেখুন পরিচর্যা ছাড়া কোন জিনিসই তার সৌন্দর্যতা টিকা রাখতে পারে না ঠিক তেমনই ईमानल परिचर्या छा एक ममिनो तार लक्ष्य उद्देश्युछतेसुल्ला सल्लमे रेखे जावा श्रवणर माध्यम निजे ईमान तुम एस सालीनर दर्शे थकून देखा কাল সন্ধ্যা ছটায় পুনঃ সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে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 আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাক সম্মানিত দর্শক মন্ডলী আমরা আপনাদের কাছে আবার ফিরে আসলাম আমাদের পূর্বের আলোচনায় সুনাতকে মূল্যায়ন করতে গিয়ে যতগুলো কাজ বাধা দেয় আমরা যে সমস্ত কাজে বাধাপ্রাপ্ত হই তার অন্যতম একটা কাজ বেদাত বেদাতের পরিচিতি আপনাদের সামনে উল্লেখ করছি যে এর একটা শাব্দিক অর্থ আছে এ অর্থে যা আগে ছিল না হয়েছে সেগুলো বেদাত কিন্তু আসুন আমরা শরীয়তের চোখে বেদাত কাকে বলে সেটাকে লক্ষ্য করি আদিস্টা খুলুন সই মুসলিমের মধ্যে আসছে দ্বিতীয় খণ্ডের সাতাত্তর পৃষ্ঠায় রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন মান আমিলা আমালান লাইসা আমরুনা ফহরদ কেউ যদি এমন কোনো আমুল করে যে আমুলটি করার নির্দেশ আমি মোহাম্মদ সাল আলাই দেইনি ফহরদ ওইটা প্রত্যাখ্যাত ওটা বর্জনীয় ওটা চলবে না সহি বুখারির মধ্যে আসছে তিনশত একাত্তর পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে রসুল সাল্লাম বলছেন মান আমরিনা আমা মা ফহরদ যে ব্যক্তি আমাদের শরীয়তের মাঝে এমন জিনিস সৃষ্টি করবে যা তার মধ্যে নেই ফরদ ওইটা প্রত্যাখ্যাত ওটা বর্জনীয় তাহলে বোঝা যাচ্ছে শরীয়ত হিসাবে আমুল মলে করে এমন জিনিস দিনের মধ্যে চালু করা যেটা তার মধ্যে নেই রসুল্লা সাল্লাম তাকেই বেদাত বলতে চাইলেন আল্লাহ রাবুল এই আমুল সমূহকে আর একটি উল্লেখ করেছেন আল্লাহ বলছেন এবং চার নম্বর আয় আমালা হে মোহাম্মদ সাল্লাম আপনি বলুন আমি কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমুল সম্পর্কে জানাব না আকসারিনা আমালা ক্ষতিগ্রস্ত আমল সম্পর্কে আল্লাহ যারা দুনিয়া বিজীবনে কাজ করে পতভুষ্ট হচ্ছে অথচ তারা মনে করছে আমরা ভালো অমলই করছি তাহলে শরীয়তের মধ্যে এমন কোনো বিষয় সৃষ্টি করা যেটা ভালো মনে করে করবে তার দ্বারা যে পথভুষ্ট হবে এটা আল্লাহ নিজেই বলছেন রসুল্লা সাল্লাম যে কথা বললেন যে আমুল যদি করে আর শরীয়তের মধ্যে যদি কোনো ব্যক্তি সৃষ্টি করে শরীয়ত মনে করে তাহলে সেটা বেদাত হবে আল্লাহ রাব্বুল আলমিনও বললেন যে ক্ষতিগ্রস্ত আমুল করে মানুষ পথভুষ্ট হবে অথস্থরা তারা ভালো মনে করবে ولكن هذا الشيء، إمام شاطب رحمه الله في قتاب العيث سامر مدد تنشاعترش بشترائي شنغة ديشن اي مورمين البداعطو هي الطريقة المخترع في الدين تزاه الشرعية يقصد بها التقرب إلى الله لم يقم على صحاتها دليل شرعي صحيحاً আসলান আও পান বেদাত এমন একটি পদ্ধতি যা শরীয়তের মধ্যে আবিষ্কার করে দিনের মধ্যে তৈরি করা হয় শরীয়ত মনে করে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য অথচ শরীয়তে তার সহি কোনো ভিত্তি নেই এর পিছনে কোনো সহি হাদিস নেই হাসান হাদিস নেই কোনো সঠিক বর্ণনা নেই এমন জিনিসকে বেদাত বলা হয় চমৎকারী তিনি বলেছেন যে শরীয়তের মধ্যে এমন জিনিস সৃষ্টি করা যাকে শরীয়ত মনে করা এবং এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাওয়া সমানিত উপস্থিতি তাহলে আমরা বুঝতে পারলাম যে বেদাত শব্দটির আবিধানিক অর্থ এক রকম আর শরীয়তের চোখে যে বেদাত সেটা আরেক রকম যেমন আধুনিক যে যেকোনো আবিষ্কার যদি কেউ মনে করে যে ঘড়ি পরিধান করলে এবং দশ বছর সেটা চললে একটি হজ্যের সোয়াব পাওয়া যাবে এই ধরনের কথা যদি কেউ মনে করে ঘড়ি ব্যবহার করে তাহলে ঘড়ি তার জন্য ব্যবহার করাটা বিদাত হবে কিন্তু এই উদ্দেশ্যে কেউ ব্যবহার করে না সম্মানিত উপস্থিতি মসজিদ তৈরি হচ্ছে কোনো কোনো মসজিদ মাটির তৈরি কোনো কোনো মসজিদ ইট বালি পাথর টাইলস দেওয়ার তৈরি কেউ কি মনে করে যে মাটির তৈরি মসজিদে সালাতলাই করলে বেশি নে ইটের তৈরি মসজিদে সালাতলাই করলে কম নে এটা কেউ মনে করে না যদি কেউটা মনে করে তাহলে এই ধারণা তার সঠিক নয় চশমা আগে ছিলেন নতুন হয়েছে কিন্তু যদি কেউ মনে করে যে চশমা যদি দশ বছর ব্যবহার করি তাহলে দশটি সিয়ামের সোয়াব পাওয়া যাবে তাহলে এই যে মাধ্যম তাহলে এটা বিদাত হয়ে যাবে কিন্তু এই উদ্দেশ্যে কেউ ব্যবহার করে না যদি আপনি ট্রেনে গিয়ে এক স্থানে উপস্থিত হন আবার কেউ যদি প্লেনে গিয়ে বিমানে গিয়ে উপস্থিত হয় তাহলে যদি মনে করে বিমানে গেলে নাকি কম হবে ট্রেনে গেলে বা বাসে গেলে নাকি বেশি হবে তাহলে এই ধারণা ঠিক নয় এবং কেউ এই উদ্দেশ্যে করেও না এই ট্রেন বাস বিমান অনুরূপভাবে চশমা ঘড়ি এইগুলোকে সরিয়ত চোখে বেদাত বলা যাবে না এটা বেদাত নয় এটা আবিধানিক অর্থে বেদাত সমানত উপস্থিতি তাহলে এই স্বচ্ছ ধারণা যদি না থাকে আজকে দেখুন অসংখ্য বেদাত সমাজে চালু রয়েছে শরীয়ত মনে করে আজকে ঈদে মিলাদনবী উদযাপন করা হচ্ছে হচ্ছে না শরীয়ত মনে করে এই দিনে আলোকসজ্জা করা হচ্ছে কেন এগুলো বেদাতি আবিষ্কার শরীয়ত মনে করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কোরআন তেলওয়াত করা হচ্ছে মৃত্যু ব্যক্তির নামে এটা শরীয়ত মনে করেই করা হচ্ছে অথচ শরীয়তে এগুলো নেই সোননাথ এখানে বিদায় নিচ্ছে আর বেদাত সেই জায়গায় স্থায়ী হচ্ছে এ মর্মে আপনাকে এবং আমাকে সচেতন হতে হবে আপনার কাছে এমন ব্যক্তি এসে বলবে মাইক বেদাত ঘড়ি বেদাত বাস ট্রেন প্লেন ইত্যাদি এগুলোতে আগে ছিল না তাহলে এগুলো বেদাত না তিনি হলেন ধোকাবাজ তিনি বুঝেন না অধিকাংশ মানুষই বেদাতের অর্থটা বুঝতে চায় না তাহলে বেদাতের আবিধানিক একটা অর্থ শাব্দিক অর্থ একটা যে শাব্দিক অর্থ দিক থেকে যত নতুন আবিষ্কার হবে সেগুলো বেদাত আর যেগুলো শরীয়ত মনে করে নেকিরাশাই করা হবে আল্লাহ সন্তুষ্টির জন্য আর তার প্রমাণে যদি কোনো দলিল না থাকে তাহলে বেদাত ছোট্ট কথাই বলি মুসাফা করছি করার পরে হাত বুকে স্পর্শ করছি এটা কেন করছি এটা শরীয়তের সঙ্গে আর একটা যোগ হয়েছে না এটা চলবে না বন্ধুরা আমার যদি আমরা বিদ্যাতের শাব্দিক অর্থ আবিধানিক অর্থ না জানি তাহলে পরিষ্কার ওই ব্যক্তি যদি প্লেনকে বিমানকে ট্রেন বাস এগুলোকে যদি বেদাত বলে থাকেন কিন্তু নিজেকে কিন্তু বেদাত বলছেন না কারণ তিনি তো রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের যুগে ছিলেন না তাহলে যেহেতু তিনি রাসুল্লার যুগে ছিলেন না তাহলে তিনি বেদাত এটা তো তিনি বলছেন না তাহলে বুঝতে হবে যে না বুঝে কোনো জিনিস পরিহেতুর সম্পর্কে বলাটা মহা অন্যায় এই জন্য উমর রজা লোকে তাহলে কি আপনি কি বেদাতি বলবেন না এটা হলো আবিধানিক অর্থে তিনি বললেন সুন্দর নিয়ম এটা নতুন করে তিনি চালু করলেন তাই বললেন আল্লাহ রাবুল আলমিনকে শিক্ষা দিলেন আপনি বলেন মা কন্তদামিনা রাসুল আমি নতুন কোন রাসুল নই এই জায়গায় যদি বেদাত শব্দের অর্থ নেন শরীয়তের অর্থে বেদাত তাহলে অর্থ করতে হবে বেদাতের রাসুল নই না উজুবিল্লা আবার যদি অর্থ করেন বাদি বাদী উসামাতে তাহলে বেদাতই আল্লাহ অর্থ করবেন আপনি না আল্লাহ নতুন আল্লাহ প্রথম আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন এই অর্থ এখানে আজকে এই অর্থটি না জানার কারণে সমাজে সুন্নাতের মধ্যে বেদাতকে একেবারে গুলিয়ে ফেলা হয়েছে মিশ্রণ করা হয়েছে মমিন ব্যক্তি ধোঁকাই পড়ছে সাধারণ মুসলিমরা প্রতারণার শিকার হচ্ছে ওই ব্যক্তি ভালো মনে করে শরীয়ত মনে করে সে বেদাতে কাজটি করে যাচ্ছে অথচ তার পিছনে সারই কোনো দলিল নেই সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আগামী পর্বগুলিতে আলোচনা করব বেদাতে ভয়াবহতা সুনাতন না করার পরিণতি সম্পর্কে আলোচনা করব। যারা বেদাত কি যারা বেদাত কাজ করে তাদের পরিণাম কি বলতে চেয়েছেন তা আমরা উল্লেখ করব আগামী পর্বগুলো শোনার আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি সুবাহা আশহাদা আস্তাকালামাইকুমুল্লা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 सुनते कुरान भल बुझ की ज्ञान रखा जरूरी डर जकिर आरिक बार्ता शत्रु के जय कर घृणा एवं शत्रुतार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 এবং মনকে জয় করুন এস টিভি বাংলা মানবতার সমাধান কোন সন্দেহ নাই এবং সেটাই ইমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেবে সুন্নতের অনুসরণ আল্লাহ নিকটে মনোনীত দিন হলো ইসলাম ইসলামে যেগুলি সুস্পষ্ট কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে